কিভাবে মুসলিমদের কালাসী মহাতা বিজয়ের জন্য যুগে যুগে তৈরি করেছিলেন এবং তাদেরকে বিজয় প্রদান করেছেন এবারে আমরা আমাদের বর্তমান যুগের অবস্থার উপরে কিছুটা আলোচনা করার চেষ্টা করব প্রথম বিষয় আমরা যে বিষয়টি উল্লেখ করেছিলাম সালাহিনার সমসাময়িক যে ঘটনা সেই পরিস্থিতির সাথে বর্তমান সময়ের পরিস্থিতি আমাদের অবস্থার অনেকগুলো বিষয় মিল রয়েছে তাহলে কি আমরা ধরে নেব পরবর্তীতে যেভাবে সালাহিনুবি তিনি বিজয় লাভ করেছিলেন মুসলিম উম্মাহ বর্তমান উম্মার ক্ষেত্রেও সেরকমটাই ঘটবে এবং এই বিষয়টি বুঝার জন্য আসুন আমরা আরো বিস্তারিত জেনে নেই সালাহিন আইবির বিজয় অর্জনের পূর্বে অবস্থা কেমন ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি সেই সময়ে মুসলিমদের মধ্যে বিভক্তি একটি শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছিল এবং ইবনে কাসির রহম তিনি বলছেন সেই সময়ে খিলাফা মারাত্মকভাবে দুর্বল আকার ধারণ করেছিল খিলাফা শুধুমাত্র বাগদাদে শাসন পরিচালনা করছিল এবং বিভিন্ন অঞ্চল মুসলিমদের বিভিন্ন অঞ্চল ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ছিল কেন্দ্র খিলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল এবং বাগদাদের বাইরে কেন্দ্রীয় খিলাফতের এক একটি অঞ্চল এক একজন আমির বা শাসক তারা নিয়ন্ত্রণ করত বস্রা নিয়ন্ত্রণ করত ইবনে রাইক খুদিস্তান ছিল আবু আবদুল্লার দখলে পারস্য অঞ্চল ছিল ইমাদ উদ্দুল্লার দখলে পারমান অঞ্চল ছিল আবু আলী বিন মোহাম্মদ বিন বাস্কের অধীনে আফ্রিকা এবং মগ্রেব এই সমস্ত অঞ্চল ছিল আল কাইম ইবনে মাহাদির অধীনে এবং খোরাসন এটা ছিল সামানিক বা সামানিয়াদের নিয়ন্ত্রণে সুতরাং এক একটি অঞ্চল এক একজন আমির তারা নিয়ন্ত্রণ করছিলেন অর্থাৎ তৎকালীন একটি চিত্র আমাদের কাছে হয়ে বর্তমান সময়ে নতুন করে বলার আমরা সবার দিন আইউবির রহমাউল্লা সময়ের সাথে একটি মিল আমরা খুঁজে পেলাম এবং এখানে একটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে ইতিহাসের একটি নিয়ম হচ্ছে ইতিহাসের ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে এবং ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ কাজেই ইতিহাস থেকে আমরা দেখতে পাই পূর্বে আমাদেরকে মোটেই হতাশ হওয়া চলবে না কথা মনে করা কখনোই ঠিক হবে না যে এই অবস্থার কোন শেষ নেই কেননা পতনের শেষ সীমানায় পৌঁছে গেলে কেবলমাত্র উত্থানই বাকি থাকে আমাদের সামনে বিজয় অপেক্ষা করছে ফলে আমিরমিনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়টি একটি কৌতুকে তামাশে পরিণত হয় ঠিক যেমন বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন সুফিবাদী পীর তারা নিজেদেরকে খলিফা বলে দাবি করছে এর মাধ্যমে মুসলিমদের খলিফা খিলাফত আমিরুল মুমিনের মতো বিষয়গুলোকে শাসকরা ক্ষমতার প্রতি ক্ষমতার মোহে অন্ধ এবং ক্ষমতার মোহ তাদেরকে কতটা উন্মাদ করে তার একটি উদাহরণ শাসক আর এবং সে ক্ষমতা ধরে রাখার জন্য আপন দুই ভাইকে হত্যা করেছিল কি। নিজের মসনত ঠিক রাখতে গিয়ে সে পথভ্রষ্ট গোমরাহী সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছিল এবং আরেকটি দৃষ্টান্ত হচ্ছে আর রাহা আর শহরটি নিয়ে দুইজন আমিরের মধ্যে বিবাদের সূত্রপাত হলো এবং তাদের একজন মুসলিমদের অপর আমিরের বিরুদ্ধে সাহায্য করার জন্য আবেদন জানায় ফিতনা ফসাদ এত প্রকট আকার ধারণ করেছিল এবং এই ফিতনার সময় কুর্তুবা নগরীতে উমাইয়া ইবিন আব্দুর রহমান বিন হিসাম নামকে একজন ব্যক্তি এসে এসে রাজপ্রাসাদের দখল নিয়ে নেয় এবং কিছু অংশের সে দখল নিয়ে রাজপ্রাসাদের প্রধান এবং সে বলতে আমাকে একদিনের জন্য হলেও বায়াত দাও আমাকে আমির হওয়ার স্বাদ আস্বাদন করতে দাও এরপর চাইলে তোমরা আমাকে হত্যা করে ফেলো একদিন আমার জন্য যথেষ্ট আমি এতেই সন্তুষ্ট ক্ষমতার প্রতি লোভ মোহ এবং সেই সময়ে আরেকটি মিল দেখতে পাই বর্তমান সময়ে যেভাবে ক্ষুদ্র একটি শ্রেণী পাহাড় গড়ে তুলেছিল অন্যদিকে সাধারণ মানুষদের একটি বিরাট অংশের অবস্থা ছিল একেবারে সঙ্গী নুন আনতে মতো অবস্থা এবং আমরা দেখতে পাই যে সুলতান মিনিকে তার কন্যার বিয়ের সময়ে মহরণা হিসেবে একশো তিরিশটি উঠ বোঝাই করা হয়েছিল স্বর্ণ এবং রৌপ্য দ্বারা বিলাসীরা অথচ সেই সময়ে এত দরিদ্র মানুষ ছিল যারা কুকুরের মাংস খেয়ে জীবন ধারণ করতে হয়েছিল এবং ৪৪৮ মানুষের মধ্যে খাদ্যের অভাব এতটাই চরম আকারে পৌঁছেছিল যে একজন ব্যক্তি সামান্য ২০ পাউন্ডের ময়দা কেনার জন্য তার নিজের আশ্রয় বাড়িঘর বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল তুমি আমাকে বিশ পাউন্ডের ময়দা দিবে আমি তোমাকে আমার বাড়ি দিয়ে দেবো এবং আরেকটি হয়েছিল তার আল কামিল গ্রন্থে উল্লেখ করেছেন যে রোমানরা যখন তিনশো একষট্টি রাহানগরী আক্রমণ করে নিল এবং দখল করে নিল রাহানগরী থেকে সাহায্যে আবেদন নিয়ে একটি প্রতিনিধি দল মুসলিম খলিফা বক্সিয়ার উবাহীন নিকট আসলো দায়িত্বশীল যেখানে তাদের দায়িত্ব ছিল মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য রোমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা সেখানে তিনি ব্যস্ত আছেন ব্যক্তিগত আমোদ প্রমোদ শিকার করা নিয়ে এবং কাজেই বর্তমানে যদি আমরা এভাবে দেখি যে বর্তমানে আমাদের মুসলিম বিশ্বের যারা নেতা এবং এটা বেশি দিন আগের কথা নয় যখন আরব দেশের একজন বাদশাহ তিনি ওয়াশিংটন ডিসি ভ্রমণ এসেছিলেন এবং যখন আরব দেশ থেকে একজন বাদশাহ নন মুসলিম একটি দেশে যান সেখানে এমবেসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হয়ে বলবেন তাদের অভাব অনুষ্ঠানের জন্য বিভিন্ন এবং মঙ্গলবারের দিনটি ঠিক করা হলো কিন্তু হঠাৎ করে মঙ্গলবারের আগের দিন সোমবার দিন দূতাবাস থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে বাদশাহ মঙ্গলবারের একটি জরুরি মিটিং এর কারণে মুসলিম কমিউনিটির সাথে সেই নির্ধারিত অনুষ্ঠানে তিনি আসতে পারবেন সাধারণ মানুষ ধারণা করলো যে নিশ্চয় হয়তো আমেরিকান প্রশাসনের কোন শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জরুরি কোনো কাজ করে গেছে যার কারণে আসলে তার পক্ষে আসা সম্ভব হচ্ছে না হতে পারে মুসলিমদের অভাব অভিযোগ শোনার থেকে সেই অনুষ্ঠানে উপস্থিতি তার জন্য গুরুত্বপূর্ণ আফসোস এই উম্মার জন্য পরবর্তী দিন পত্রিকায় খবর বের হলো কেন বাদশাহ সেদিন আসতে পারেননি বাদশাহ সেদিন তার স্ত্রীকে নিয়ে একাধারে চার চারটি সিনেমা দেখার মহা আনন্দ উপভোগ করেছেন এ কারণে তার অবসর হয়নি একটি সিনেমা শেষ করে আরেকটি সিনেমায় চলে গেছেন এ কারণে সারাদিন উম্মা তাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের হাতে অর্পণ করেছে তারা উম্মার প্রতি কতটুকু দায়িত্বশীল কতটুকু আন্তরিক তাদের ভালোবাসা কতটুকু এরা হচ্ছে এমন ব্যক্তি যাদেরকে আপনি একটি সামান্য ব্যবসার দায়িত্ব দিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন না একটি মুদি দোকানের নাকি উচিত এই সমস্ত শাসকদের কাছে বাইয়ার দেওয়া তাদের বিরুদ্ধে কোন কথা না বলা তো যাই হোক আমরা যে ঘটনাটি বলছিলাম বাগদাদ আর রাহানগরে যখন আক্রমণ করা হলো এবং সেখান থেকে প্রতিনিধি দল এসে বললেন যে আমাদেরকে সাহায্য করার জন্য অথচ এসে দেখলেন তিনি শিকার করায় ব্যস্ত এরপর তারা খলিফাকে বুঝালেন যে মুসলিমদের এই দুঃসময়ে শিকার নিয়ে ব্যস্ত থাকা উচিত নয় তাদের উচিত রোমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মুসলিমদের সাহায্য করা খলিফা এই কথা শুনে বললেন আল্লাহ একবার আসলেই তো আমার যুদ্ধ করা দরকার কিন্তু যুদ্ধ করতে তো অর্থ লাগবে তোমরা আমাকে অর্থ সংগ্রহ করে দেব মুসলিমরা তাদের শাসককে অর্থ সংগ্রহ করে দিল এবং সে সমুদায় অর্থ তার ব্যক্তিগত শানসক এবং বিলাসে খরচ করে ফেললো জিহাদের কথা বেমালুম ভুলে গেল আত্মসাত করল বাগদাদকে খিলাফুলের কাজী আবু আলী বাগদাদের কেন্দ্রীয় মসজিদে একটি জ্বালামী খুব দিলেন জনগণকে কুসিডারদের বিরুদ্ধে আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদি উদ্বুদ্ধ করলেন এবং জনগণও তার বক্তৃতা হল এবং তারা মুসলিমে দেখা গেল খলিফার গাফল্যতির কারণে কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি কোনো বাহিনী পাঠানো হয়নি এবং জনগণ বিষয়টি ধীরে ধীরে বেমালুম খুলে গেল মুসলিম উম্মার প্রয়োজনে তারা কোন সারা না অবসতা কর্মবিমুখতা অচল অবস্থা বর্তমানে যেভাবে আমরা এই ধরনের এদিকে কাজী আবু আলী যখন তিনি বাগদাদ থেকে নিজের এলাকায় ফিরে আসলেন তখন তিনি এসে দেখেন যে তার অনুপস্থিতিতে আল উবাইদিন নামক শিয়া গোষ্ঠী তারা ত্রিপুরি দখল করে নিয়েছে শেষ পর্যন্ত তার নিজের শহরটিও তাকে হারাতে হলো। সুতরাং ইতিহাসের এই পুনরাবৃত্তি থেকে আমরা দেখতে পেলাম যে শাসক গোষ্ঠীর এবং বর্তমানে তিনি এই অবস্থা পরিবর্তন করে দিয়ে ইউম্মা রক্ষা করবেন দ্বিতীয় যে বিষয়টি মহাতালা ইউম্মাকে ভবিষ্যতে একটি পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি করছেন প্রস্তুত করছেন এবং এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে বর্তমান অবস্থা থেকে ২০ বছর আগে যখন আমি কাসির রহমার পৃথিবীর শেষ সময়ের তিনি গোটা মানব জাতির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যাবতীয় বিষয়ের বিস্তারিত আলোচনা করেছেন এবং এই কিতাবের শেষ জামানায় যে সমস্ত ফিতনা ফসাদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে রাসুল্লাহ সাল্লা হাদিসের মাধ্যমে সেগুলোই ছিল আলফিতান নামক একটি কিতাব যেটাকে পরবর্তীতে আলাদা কিতাব আকারে মূলত একটি অধ্যায় ছিল যেখান থেকে পরবর্তীতে আলাদা একটি কিতাব আকারে হাদিস নিয়ে গ্রন্থ প্রকাশ করা হয়েছে সেই সময়ে আজ থেকে মাত্র বিশ বছর আগে এই হাদিস গুলোকে পড়ার পরে মনে হয়েছিল যে এই সময়টা হয়তো বহু দূরে যখন আল্লাহ মোহাম্মতাল এই উম্মত কে বিজয় দান করবে এবং আমরা জানি যে সে সময় উম্মতের এই বিজয় বা ভবিষ্যৎ উত্থান এটা হবে সামগ্রিক উত্থান সমগ্র উম্মার মধ্যেও এই সমগ্রিক ভাবে গুরুত্ব আরোপ করেছেন এবং যে সমস্ত এলাকাগুলোর মধ্যে রাসুল্লাহ সাল্লাহাম বেশি গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে একটি হল ইরাক রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইরাকিরা ইমাম মাহাদির নিকটতম হবে তাদের সাথে ইমাম দিবে কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাতি থাকবে না এরপরে যে অঞ্চলটি শাম বা সিরিয়া ফিলিস্তিন লেবানন ইয়েমেন এবং জর্ডান অঞ্চল নিয়ে গঠিত শাম অধিকাংশ হাদিস বা বেশিরভাগ হাদিস কৃতন সম যারা অফিসিয়ালি শাসনতান্ত্রিক অবস্থা ছিল সেকুলার বা ধর্ম নিরপেক্ষ ধর্মের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল রাষ্ট্রীয় এবং গোটা আরব অঞ্চলের মধ্যে ইরাকিরাই ছিল আল্লাহর দিন থেকে সবচেয়ে দূরে মনে প্রাণে তারা ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম বাদ পার্টি কমিউনিজম কে গ্রহণ করেছিল এবং তারা ছিল চরম জাতীয়তাবাদী কাজে এক সময় এই হাদিসগুলো ফিতান সম্পর্কিত হাদিসগুলো পড়ার পর আমি আক্ষেপ করে বলতাম যে আল্লাহ ভালো জানেন কবে এবং কখন এইভাবে এই অবস্থার পরিবর্তন করবে। এবং আমার ধারণা ছিল যে ইরাক এর অবস্থা পরিবর্তন হতে হয়তো যুগ যুগ সময় লেগে যাবে সুফান আল্লাহ মাত্র কয়েকটি বছরের মধ্যে আল্লাহ সুফান্তাহ ইরাকের মাটিকে কিভাবে ইসলামের জন্য প্রস্তুত করেছিলেন এবং খোরাসান সম্পর্কে আমরা বলছিলাম আশির দশকে খোরাসনে জিহাদ শুরু হওয়ার পূর্বে খোরাসান ছিল কমিউনিজম দ্বারা প্রভাবিত এবং একটি ছিল কমিউনিস্ট দেশ এবং কমিউনিজম থেকে আমরা ইসলামের জন্য কি ভালো কি খায়ের আশা করতে পারি আশি দশকে শুরুর দিকে উনিশশো আটাত্তর এবং আশি সালের দিকে যখন খোরাসান অঞ্চলে প্রথম জিহাদের ঘাঁটি হিসেবে রাশিয়ানদের বিরুদ্ধে যারা যুদ্ধ শুরু করলেন সেই সময় এটি সারা বিশ্বব্যাপী জিহাদের একটি কেন্দ্র রূপে পরিণত হয়ে গেল কেন্দ্রবিন্দু হচ্ছে বদনাম ছিল দুর্নীতি এবং মদ্যপান এই অঞ্চল ছিল ফিতনা পরিপূর্ণ একটি রাষ্ট্র সিরিয়া এটা ছিল বাথ পার্টি নিয়ন্ত্রণে এবং লেবাননকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস এটি ছিল একটি আমোদ প্রমোদ স্থান আরবরা যখন কোন একটি পার্টি করতে চাইত তখন তারা বৈরুতে চলে আসত এবং চার নম্বর পরিপূর্ণ কমিউনিস্ট রাষ্ট্র সুবহান বর্ণিত এই সমস্ত অঞ্চলগুলোর অবস্থা কথা ভেবে তখন আমি মনে করতাম যে বিজয় বহু দূরের একটি বিষয় আমাদের জীবদ্দশয় এটা দেখে যাওয়ার কোন সম্ভাবনাই নেই সুবহান মাত্র বিশ বছরের ব্যবধান কত আশ্চর্যজনক পরিবর্তন হয়েছে আল্লাহর শহীদ হওয়ার গুরুত্বকে পুনরুজ্জীবিত করেছে শাহাদকে এর যোগ্য মর্যাদা দেওয়া শুরু করেছে ফিলিস্তিনের মানুষেরা এবং বর্তমানে ফিলিস্তিনে শাহাদ একটি সামাজিক সংস্কৃতির উৎসবের বিষয়ে পরিণত হয়েছে এমনকি সাধারণ মানুষ তারা এই শহীদ হওয়া বিবাহ উদযাপন তখন সেই পরিবারের লোকেরা এসে তাবু টানায় এবং সমাজের সমস্ত লোকেরা এসে সেই পরিবারের সদস্যদেরকে সম্ভাষণ জানায় এবং অবস্থা এমন যেন তাদের পরিবারের সেই ব্যক্তিটি নতুন বিবাহ করেছে ঠিক এভাবে তাদেরকে আপ্যায়ন করে পুনরুজ্জীবিত করেছে এবং এই আমলকে তারা সারা বিশ্বের মুসলিমদের কাছে জনপ্রিয় করে তুলেছে আফগানিস্তান এটা সেদিনও ছিল একটি সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে অথচ সেই দেশটি কিনা হয়ে সারা বিশ্বের জিহাদের মার্কাজ এবং বর্তমানে দুনিয়াতে যত স্থানে জিহাদ চলছে আফগানিস্তানের সাথে তার কোনো ভাবে অবশ্যই একটি লিংক বা যোগসূত্র জিহাদের ভূমি জিহাদের কেন্দ্র অথচ মুসলিম বিশ্বের মধ্যে তাদের শিক্ষার হার ছিল সবচেয়ে নিচে এবং ইসলাম সম্পর্কেও তারা কোনো গভীর জ্ঞান রাখত না অথচ তারাই আবির্ভূত হলো গোটা মুসলিম উম্মার কাণ্ডারি হিসেবে এবং কথিত বিজ্ঞ প্রাজ্ঞ বিখ্যাত কোন মলামা সম্পর্কে আমরা আফগানিস্তানে বিশ্বে জিহাদ ছড়িয়ে পড়েছে শেখ আবদুল্লাহ আজম তার মতো মহান মুজাহিদের ইল এই আফগানিস্তানের ভূমি থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ইরাকের অবস্থা আমরা আশ্চর্যজনক ভাবে দেখতে পাই কত দ্রুত পরিবর্তন হয়ে গেছে কে ভাবতে পেরেছিল কয়েক বছর আগে এমনকি এটা আমেরিকানরাও হিসাব করতে ভুল করেছিল তারা যখন বাগদাদ আক্রমণ করলো তারা ভেবেছিল যে তাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানানো হবে তাদের পথে ফুল বিছিয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে অথচ তারা যাওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দেখতে পেল সুখানদের টানা বারো বছরের অর্থনৈতিক অবরোধ আরোপ করা না হতো প্রথম উপসাগরের যুদ্ধ যদি তারা না করতো হয়তো ইরাকি জনগণ মুজাহিদ হিসেবে আবির্ভূত হতো না এবং একবিশ শতাব্দীর মুজাহিদিনের ফ্রন্ট হিসেবে ইরাকের মানুষরা প্রস্তুত হত না কিন্তু আলোচক মহাতালা এদেরকে প্রস্তুত করার জন্য সেই আউস এবং খাজরাজ গোত্রদেরকে আলোস মহাতালা যেভাবে প্রস্তুত করেছিলেন বুয়া যুদ্ধের মাধ্যমে ইরাকের জনগণকে প্রস্তুত করার জন্য আলাস মহাতালা যেন একাধিক বুয়া সংঘটিত করেছেন না আমরা বলেছি যে সাদ্দাম হোসেন টিকে থাকবে না আর সেই অবস্থায় এই ধরনের পরিবর্তন হবে এটা সম্ভব ছিল না কাজে আলস মহাতা তাকে সরিয়ে দিয়েছেন নির্মূল করে দিয়েছেন এবং সরিয়ে দিয়েছেন তাদের মাধ্যমে যারা কিনা তারই এক সময়ের বন্ধু ছিল আমেরিকানরা আল্লাহ ইরাকালকে উৎখাত অথচ তারা ঠিকই কিন্তু সেখানে পেল আমেরিকার আতঙ্ক আবু মুসাবল জার কাবিকে আল্লাহ মোহাম্মদ সাদ্দাম হোসেন কে সরিয়ে দিলেন কিন্তু নিয়ে আসলেন আবু মুসা জার এবং এভাবে আমেরিকা যে বিপদ টের পায়নি সেই ভয়ঙ্কর সমস্যার মধ্যে যারা এখন নিমজ্জিত হয়েছে এবং আল্লাহ ভালো জানেন হয়তো এটাই সেই হাটু পানি যে হাঁটু পানিতে ডুবে আমেরিকার মৃত্যু ঘটবে এবং চতুর্থ অঞ্চল দক্ষিণ ইয়েমেন যেটি ছিল আরবের একমাত্র কমিউনিস্ট এলাকা সেটি কিনা এখন ইসলামের পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে যে অঞ্চলটি এই পুনর্জাগরণের কেন্দ্র সেটি হচ্ছে আদান আবিয়ান এবং এটি সেই এলাকা যার কথা রসুল সাল্লাহাম তার হাদিসে এবং আমরা যদি একটু মনোযোগের সাথে এই সমস্ত পরিবর্তনকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে মাত্র বিশ বছর ব্যবধানে কত আমূল পরিবর্তন হয়েছে এই ঘটনাগুলোকে আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না যে মুসলিম উম্মার বিজয় অতি নিকটে অবস্থার এই পরিবর্তন কি প্রমাণ করে না যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে সমস্ত অঞ্চলের উপরে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ মোহাম্ম সেই অঞ্চলগুলোকে ভবিষ্যতের সেই পরিস্থিতির জন্য প্রস্তুত করছেন ইরাক খুরাসান শাম এবং জন্য এবং দালের মধ্যে সংঘটিত্য যে যুদ্ধ এবং যে যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে ইমান এবং কুফরের মধ্যে চূড়ান্ত লড়াই এটাই হচ্ছে আলমাল হামা ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যে যুদ্ধ এবং রাসু সাল্লাম মালহামা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে এই সমস্ত বিশ্বব্যাপী বিজয় লাভ করবে এবং খিলাফাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে কাজেই আমাদেরকে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করতে হবে বুঝতে হবে কেননা এখন নিচক আঞ্চলিক বলতে আর কোনো কিছু নেই এবং তারা বলে থাকে যে আমরা একটি গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে বসবাস করছি প্রতিষ্ঠা করে নিরাপদে থাকবেন এটা সম্ভব নয় যেভাবে জর্জ বুশ তার ভাষণে বলেছিল দ্য লং আর্ম অফ জাস্টিস উইল গেট ইউরি আসলে সঠিক বক্তব্যটি হচ্ছে লং আর্ম অফ আমেরিকান ইনজাস্টিস এখন আপনাকে তারা খুঁজে বের করবেই এবং আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করার জন্য হয়তো তারা ড্রোন হামলা করবে কিংবা বিমান পাঠিয়ে দিয়ে দুর্গ নির্মূল করে দিতে তারা মোটেও বিলম্ব করবে না অর্থাৎ বর্তমানে এই যুদ্ধ ইমান এবং কুফরের যুদ্ধ ক্রমে একটি গ্লোবাল রূপ ধারণ করছে সুতরাং ভবিষ্যতে এই যুদ্ধে জালাসি মহাদ মুসলিমদের জন্য বিজয় নির্ধারণ করে থাকেন সেটা হচ্ছে সামগ্রিক বিজয় অথবা সামগ্রিক পরাজয় এবং এটাই হচ্ছে কারণ এরপর পৃথিবীর ইতিহাসে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা রয়ে গেছে যেগুলো আসবে দাদ জাদের মাধ্যমে মাধ্যমে কিন্তু এই যুদ্ধটি আলমালহামা হচ্ছে সেই যুদ্ধ যার মাধ্যমে দর্শক সারিতে অলস বসে থাকি তাহলে আমরা সত্যি খুব বড় একটি সুযোগ হাত ছাড়া এবং বর্তমান বাস্তবতা প্রমাণ করছে যে বর্তমান সময়টি আসলেই একটি স্বর্ণালী সময় সুবর্ণ সুযোগ আমরা উল্লেখ করেছি হাদিস থেকে এই সময়ের পুরস্কারের কথা জেনে সাহাবাগন এবং পরবর্তী সালাহীনরাও তারা এই সময়টিতে উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করতেন আকাঙ্ক্ষা পোষণ করতেন যদি আমরা সেই সময় থাকতাম অথচ আমরা সেই সময়টির একান্ত নিকটবর্তী এবং এই স্বর্ণালী সুযোগ লাভ করার পরও যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি দর্শক সারিতে সাইড বেঞ্চে বসে থাকি সত্যি পরিশেষে আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকবে না যখন আমরা সুযোগটি হাত করে ফেলবো এবং এই কারণেই শাহেক আবদুল্লাহ বলতেন যে জিহাদ হচ্ছে একটি ব্যবসার মতো মার্কেটের মতো একটি মার্কেটের মতো মার্কেট যখন খোলা হয় অল্প সময়ের জন্য খোলা থাকে সেই সময়ই কেনা বেচা করে ব্যবসা করে নিতে হয় কেননা মার্কেট যখন বন্ধ হয়ে যাবে তখন আর আফসোস করে কোনো লাভ নেই হা হুতাশ করে কোনো লাভ নেই এবং তিনি বলছেন যে যখন মার্কেট খোলা থাকে তখন যদি তোমরা পেছনে পড়ে থাকো ইতস্তত করো দেরি করো অনাগ্রহ প্রকাশ করো তাহলে তোমরা এমন একটি সুবর্ণ সুযোগ হারাবে যা তোমাদের জীবনে আর ফিরে নাও আসতে পারে এই স্বর্ণালী সময়ের সব ব্যবহার করা এটা হচ্ছে যে কাজের পুরস্কার বা মর্যাদা যত বেশি সেই কাজের জন্য পরিশ্রম বা ত্যাগ কৃতিক্ষা তত বেশি দাবি করে যত বেশি কষ্ট করবেন তত বেশি সোভাব বা আজর আপনি লাভ করবেন কাজেই এত বিপুল পরিমাণ সম্মান মর্যাদা এবং আহ সোয়াব আপনি এমনি এমনি লাভ করতে পারবেন না এবং উত্তম ইমানদারদের মধ্যে যারা সর্বোত্তম আলোচনা গুলুপ্তি করতে হবে এবং নিজেদেরকে এর জন্য প্রস্তুত করতে হবে এবং এই ফিতনার ভয়াবহতার বেশ কিছু ইঙ্গিত আমরা উল্লেখ করতে পারি একটি হাতিস থেকে আমরা জানি প্রথম ইঙ্গিতটি আলমাল হামাতে রোমানদের বা পশ্চিমা শক্তির সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবেন মুসলিমদের মধ্য থেকে তাদের ব্যাপারে যে তাদের তিন ভাগের ভাগ ময়দান থেকে পলায়ন করবেন পিছিয়েটে চলে আসবেন এবং তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ অথচ আমরা দেখি যে এই লোকগুলো যারা সেই কঠিন সময়ে রোমানদের মোকাবেলা করার জন্য অগ্রসর হয়েছেন তারা ছিলেন নোমার মধ্যে সবচেয়ে উত্তম লোক এই কারণেই তারা ময়দানে গিয়েছেন এই ভয়াবহ ফিফনার সময়ে মজবুত এবং শক্তিশালী ইমান ছাড়া আল্লাহর দিনের উপর অটল থাকা এটা অত্যন্ত কঠিন একটি কাজ এটা যেন একটি শূন্য মরুভূমি পারি দেওয়ার মতো শূন্য একটি মরুভূমি এখানে কোন খাদ্য পানীয় উত্তপ্ত বালু এটা যদি আপনি আপনার চান। তাহলে যেভাবেই হোক আপনাকে সম্পূর্ণ পথ পথ পারি দিতে হবে। দিলেন একই কথা শূন্য মরুভূমিতে আপনি গন্তব্যে পৌঁছাতে না পারলে মৃত্যুবরণ করবেন যেভাবেই হোক আপনাকে এই শূন্য স্থান পারি দিতেই হবে এবং শেষ জমানার এই ইমানদারদের ক্ষেত্রেও একই রকম অবস্থা সফলতার জন্য পরিপূর্ণ ইমান থাকতে হবে অর্ধেক ইমান বা থার্টি পার্সেন্ট এই ধরনের ইমান এটা আসলে ইমান না থাকারই স্বামী কেন এটা হচ্ছে একটি বিশেষ সময় এবং এই আপনি লাভ করবেন বিশেষ মর্যাদা এবং এই বিশেষ সম্মান মর্যাদা শুধুমাত্র তারাই পাবেন যারা নিজেদের ইমানকে সেই শক্তিশালী এবং মজবুত স্তরে উন্নীত করতে পেরেছেন এবং আমরা আল্লাহ মহম্মালের কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে দেন এবং দ্বিতীয় আরেকটি ইঙ্গিত যেটা প্রমাণ করে আমরা এসেছি সেটা হচ্ছে যে গত কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি মৌলবাদী চরমপন্থীদের একটি উত্থান আরম্ভ হয়েছে এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মধ্যে ধর্মের প্রভাবটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং কিছু বছর আগে নিউজিক পত্রিকাতে তারা একটি একজন ইউরোপিয়ান এবং তাদের বা ফরেন পলিসির মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রভাবক আছে যেগুলো ঠিক করে দেয় তাদের ফরেন পলিসি কেমন হবে এবং ধর্ম বা রিলিজিয়ন এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক কিন্তু পত্রিকাটি উল্লেখ করেছে যে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো তাদের মনে হচ্ছে যে ধর্মভিত্তিক কোনো কিছু বা ধর্ম এটা পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রভাব হিসেবে আবির্ভূত হয়েছে এবং ধর্মই যেন প্রায় গোটা পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং আমরা জানি যে বুশ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট সে একবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সরাসরি কথা বলেছিল যে গড আমাকে আফগানিস্তানে যেতে বলেছে গড সংবিধান বা কংগ্রেস নয় আমেরিকার জনগণ নয় বরং গড আফগানিস্তানে আফগানিস্তানের জন্য দেশ বলে নিজেদের দাবি করে তারা নিজেদেরকে দাবি করে তারা সবচেয়ে ধর্ম নিরপেক্ষ দেশ উদার দেশ অথচ তারাই কিনা আল্লাহ রাসুল সাল্লাহাম মোহাম্মদ সাল্লা উপর অবমাননাকারী কার্টুন প্রকাশ করলো সবার প্রথমে এবং এর আগে কেউ চিন্তা করতে পারেনি যে এবং যখন মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠল তখন কিন্তু ইউরোপের লোকজন অন্যান্য রাষ্ট্রগুলো ডেনমার্ককে একা ছেড়ে দেয়নি তারাও ডেনমার্কের পক্ষ অবলম্বন করল এবং এই ঘটনাটি আরো একবার প্রমাণ করে দিল যে ইউরোপের লোকজন তখন ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যার কারণে এটা আসলে কোন গোপন বিষয় নয় বরং প্রকাশ্যেই তারাই এই করেছে এবং আমরা দেখতে পাই চাল্লা রসুল সাল্লা সাল্লামের কার্টুন প্রকাশকারী সেই ওয়েবসাইট যখন বন্ধ করে দেওয়া হলো সুইডিশ তার চাকরি হারা তাকে তার মন্ত্রিত্ব থেকে অপসারণ করে দেওয়া হয় জনগণের প্রবল চাপ এবং সরকারের সরকারি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বিশ্বে যখন ইসলাম কোনো বিষয় আসে তখন তারা একেবারে গোরা খ্রিস্টান বা গোরা ইহুদি হয়ে যায় তখন মনে হয় যেন তারা মারাত্মক ধর্মভীরুপ অথচ এটা শুধুমাত্র মুসলিমদের বিরোধিতার ক্ষেত্রে বাস্তবে এই লোকগুলো ধর্মের ধারে কাজ দিয়েও যায় না এবং তৃতীয় আরেকটি ইঙ্গিতা বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে যেমন বিভিন্ন সময়ে তারা কোরআন পুরিয়ে দেওয়ার আয়োজন করছে এবং আমেরিকার একজন খ্রিস্ট ধর্মপ্রচারক খ্রিস্ট পর্যায়ের খ্রিস্ট ধর্মপ্রচারক বিল গ্রাহাম এবং তার ছেলে ফ্রাঙ্কলিন গ্রাহাম তারা বলছে যে ইসলাম হচ্ছে কারণ এই সমস্ত মন্তব্য মাধ্যমে আসলে একটি মানসিক যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ ময়দানের শারীরিক যুদ্ধ শুরু করার আগে প্রত্যেক পক্ষই চায় নিজের পক্ষকে মানসিক ভাবে চাঙ্গা করতে যুদ্ধের আগে জনগণের মনোবলকে চাঙ্গা করার দরকার হয় এবং পশ্চিমারা এই সমস্ত মন্তব্য করার মাধ্যমে তাদের জনগণকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলছে এবং মানসিকভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে চতুর্থ আরেকটি ইঙ্গিত যদি আমরা সেই সময়টির একান্ত নিকটবর্তী হয়ে থাকি আলসু মোহাম্মদাল্লাহ এই মুসলিম উম্মাকে খিলাফা যদি দিতে চান খিলাফা দান করার পূর্বে তাদেরকে অবশ্যই বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হবে বিভিন্ন স্টেশন বা ধাপ আলা মোহাম্মদ মুসলিম উম্মাকে পার করিয়ে নেবেন এটা যেন একটা ট্রেনের বিভিন্ন স্টেশন পার হয়ে মত প্রথম দ্বিতীয় স্টেশন তৃতীয় স্টেশন হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা আল ইফতিলা আল্লাহ মোহাম্মদ কুরআ বলছেন চতুর্থ আরেকটি ইঙ্গিত যদি আমরা সেই সময়টির একান্ত নিকটবর্তী হয়ে থাকি আল্লাহ এই মুসলিম উম্মাকে খিলাফা যদি দিতে চান খিলাফা দান করার পূর্বে তাদেরকে অবশ্যই বিভিন্ন এভাবে আপনি চূড়ান্ত গন্তব্য এগিয়ে যাবেন এবং যদি বিজয়ের দিকে এগিয়ে যেতে থাকে তার মধ্যে একটি স্টেশন বা ধাপ হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা আল ইফতিলা আল্লাহ বলছেন أَمْ حَسِبْتُمْ أَن تَتْرُكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا وَلَمْ يَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيًّا অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করা থেকে বিরত ছিল আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্পূর্ণ অবগত সুতরাং জাননাতে যাওয়ার পূর্বে কিংবা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করার পূর্বে যে দুইটি স্টেশন বা ঘাটি আমাদের অবশ্যই অতিক্রম করতে হবে আল্লাহ কি জেনে নেবেন না যে তোমাদের মধ্যে কে আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ তার রাসুল মুসলিমদের ব্যতীত অন্যদেরকে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার থেকে বিরত ছিল তাদের প্রতি সম্পর্ক ছেদ করেছে এই দুইটি ঘাটি বা স্টেশন আল্লাহ আল্লাহ এই উম্মার মধ্যে কোন শ্রেণী কারা নিষ্ঠার সাথে পালন করেছে এটা না দেখে করবেন না উম্মাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা তাদের মাল দিয়ে আল্লাহর জিহাদ করেছে এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তাদের বন্ধুতা মিত্রতা এটা ছিল মুসলিমদের প্রতি আল্লাহর প্রতি তার প্রতি এবং ইমানদারদের সাথে একই সাথে এটাও প্রমাণ করতে হবে যে কাফিরদের সাথে তাদের সুস্পষ্ট সম্পর্ক ছেদ করা হয়েছিল তাদের প্রতি কোন আনুগত্য ছিল না বরং তারা বিভিন্ন গন্তব্য বিজয় সেখানে পৌঁছতে চান বিজয়ের দিবা তারা বিভোর অথচ এই মাঝখানের স্টেশনগুলো তারা অতিক্রম করতে চান না অবসর মহান আমরা দেখতে পাচ্ছি যে এই উমাহে বর্তমানে বিভিন্ন পরীক্ষার মধ্যে অতিক্রম করিয়ে নিচ্ছেন এবং এই পরীক্ষাটি জনসাধারণের পর চলে এসেছে সাধারণ মানুষদের সামনে এমন বিভিন্ন পরিস্থিতি চলে আসছে যেখানে তাদেরকে হয়তো ইমান অথবা কুফর এই দুইটির যেকোনো একটি নিতে হচ্ছে এবং এই পরীক্ষাটি এমন একটি পরীক্ষা যেটা উম্মার ক্ষেত্রে শুরু হয় উতু পর্যায় থেকে সমাজের শাসক নেতৃত্ব স্থানীয় উঁচু শ্রেণী তাদের থেকে শুরু হয় এবং পরবর্তীতে নিচের ধাপে এবং সর্বশেষে নিচু শ্রেণী অর্থাৎ জনসাধারণের পর্যায়ে এই পরীক্ষাটি চলে আসে মুসলিম ভূমিগুলোর যারা শাসক শ্রেণী রয়েছেন তাদের এই পরীক্ষাটি সমাপ্ত হয়ে গেছে। এবং তারা সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কুফারদের ইহুদি খ্রিস্টানদের পক্ষে কাজ করছেন সুতরাং তাদের এই পরীক্ষার ফলাফলও অলরেডি প্রকাশিত হয়ে গেছে শাসকদের পর দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয়েছে আলী মুলামাদের পরীক্ষা এবং বর্তমানে এই পরীক্ষাটি চলছে তৃতীয় কোনো পক্ষে হয়তো তুমি আমাদের পক্ষে কাজ করবে অথবা আমাদের বিপক্ষে কাজ করবে সুতরাং বুশ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট তার বক্তব্যের পরে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা একই পদক্ষেপ অনুসরণ করে চলছে এবং সে তার শাসক গোষ্ঠী তারা দুনিয়ার মুসলিম শাসকদেরকে পরীক্ষা করে নিচ্ছে এবং বলতে গেলে বিভিন্ন এই সমস্ত সেই ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া আর কিছুই নাই তাদের প্রতিনিধি এবং পুলিশ অফিসারের ভূমিকা হিসেবে এরা কাজ করে যাচ্ছে মুসলিমদের উপরে জুলুম করে যাচ্ছে এখন আর মাঝামাঝি অবস্থান করার সুযোগ খুব কম এই সুযোগ ক্রমেই শেষ হয়ে আসছে দুই নৌকায় পা দিয়ে চলার মতো অবস্থান নেই হয়তো আমাদের পক্ষে অথবা আমাদের বিরুদ্ধে দশ বছর আগে পরিস্থিতি এমন ছিল আপনি একজন দেশের নাম করা আলেম দুমায় খুব সুন্দর একটা কুদ্বা দিলেন ইহাদের উপরে এরপর সন্ধ্যায় হয়তো প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর সাথে ইফতার মাহা ফেলে গেলেন কিংবা কোন একটি রাষ্ট্রীয় ভোজসভায় আপনাকে আমন্ত্রণ জানানো হলো কিন্তু এখন এটা আর মোটেও সম্ভব নয় সাদা কিংবা কালো মাঝখানে ধূষের অন্তল বলে আর কিছু নেই হয়তো আপনি সাদার পক্ষে কিংবা কালোর পক্ষে এবং এই বিভাজনটা বা পৃথকীকরণ এ বিষয়ে আলসু মোহামতো কোরআনে খুব সুন্দর ভাবে বিষয়টিকে তুলে ধরেছেন আলাস মোহামন্ত কোরআনে বলছেন যে মহান আল্লাহ কিছুতে ইমানদারদেরকে তারা যে অবস্থায় আছে সেই অবস্থার উপর ছেড়ে দেবেন না যতক্ষণ না পবিত্র থেকে অপবিত্র আলাদা করে ফেলেন অর্থাৎ ইমানদারদের থেকে মুনাফিকদেরকে আলাদা করে ফেলেন এর আগ পর্যন্ত মহানাল ইমানদারদেরকে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিছুতেই ছেড়ে দেবেন না যেখানে কিনা ইমানদাররা মুনাফিক মিশ্রিত অবস্থায় আছে একটি দল হচ্ছে এমন যারা পরিপূর্ণ ইমানদার যেখানে কোন নিপাক নেই এবং না। বরং বিজয়ের জন্য শর্ত হিসেবে এই দুইটি দলকে পৃথক হয়ে যেতে হবে এবং ইমানদারদের হাতে আল্লাহ এই মুনাফিক এবং গুফারদেরকে ধ্বংস করে দিবেন। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিশ্ব পরিস্থিতি থেকে যে আল্লাহ অনুসারে বুশ সে একটি পরীক্ষার অংশ হয়ে গেছে এবং সে গোটা উম্মাকে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য করছে সে বলে দিয়েছে স্পষ্টভাবে হয় তোমরা আমাদের পক্ষে অথবা তোমরা মুজাহিদদের পক্ষে অন্যদিকে মুজাহিদরাও তারাও উম্মাহাকে পরীক্ষা ফেলেছেন এবং তারা উম্মাকে সুযোগ নিতে বাধ্য করেছেন যে হয় তোমরা মুজাহিদদের পক্ষে অথবা কুফারদের পক্ষে কাজেই আমার এবং আপনার সামনে এখন দুটো রাস্তা খোলা হয় আপনাকে মুজাহিদের পক্ষে যেতে হবে অথবা কাফিরদের পক্ষে যেতে হবে মাঝামাঝি অবস্থান করার কোনো সুযোগ নেই এই লড়াই হক এবং বাতিলের লড়াই এখানে ইতস্তত করা বা বিলম্বিত করা কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই এবং এই পরীক্ষাটি ফলাফল কি হবে আল্লাহ তাল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন যারা আল্লাহ তার রাসুল এবং মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারাই হচ্ছে আল্লাহর দল এবং তারাই হচ্ছে বিজয়ী এবং সৈয়দ কুদুল রাহিম আল্লাহ তার ফি জিল্লা কুরআন সেখানে উল্লেখ করেছেন আলসু মাতলা যখনই কোন আম্বাদেরকে প্রতিষ্ঠা দান করেছেন ততক্ষণ পর্যন্ত আলসু মাতালা এই প্রতিষ্ঠা দান করেছেন যতক্ষণ পর্যন্ত ইমানদার এবং মুনাফিকরা একত্রে মিলেমিশা অবস্থায় ছিল যতক্ষণ পর্যন্ত না তারা পরস্পর বিরোধী অবস্থায় চলে গেছে এরপরই আলাস তাদেরকে প্রতিষ্ঠা দান করেছেন সুতরাং দুনিয়াতে ইমাহকে বিজয়ী করার পূর্বে প্রতিষ্ঠা দান করার পূর্বে আলাসু মহাদ ইমানদার এবং মুনাফিকদেরকে পৃথক করে দেবেন যতক্ষণ পর্যন্ত না মুসলিমরা আমরা প্রমাণ করছি যে আমরা আলসু প্রতি ইমানদারদের প্রতি মিত্রতা পোষণ করেছি এবং কুফফারদের প্রতি সম্পর্কতা পোষণ করেছি ততক্ষণ পর্যন্ত আলসু মহাদ এবং আমাদের এই দীর্ঘ আলোচনায় আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আরো একবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি শুরুতে আমরা বলেছি যদি এই বর্তমান খারাপ অবস্থার একটি পরিসমাপ্তি ঘটাতে চান এবং এই মূলনীতিটি প্রমাণ করার জন্য আমরা বিভিন্ন ঐতিহাসিক দলিল প্রামান্য দলিল উপস্থাপন করেছি মূলত আমরা তিনটি ঐতিহাসিক দলিল উপস্থাপন করেছি এক নম্বরে মদিনার আউস এবং খাজুরাজের মধ্যবর্তী বুয়াজ যুদ্ধের ঘটনা উল্লেখ করেছি দুই নম্বরে আমরা মুসলিমদের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধের ঘটনাটি উল্লেখ করেছি এবং পরবর্তীতে আমরা উল্লেখ করেছি সাবাহতিনাঈ ইব্রাহিম এবং তার সময়ের ঘটনা এবং আমরা এর আলোকে আমাদের মূলনীতিটি প্রমাণের পর আমরা বলেছি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এটি একটি ঐতিহাসিক নিয়ম আমরা দেখতে পাই এবং দুই নম্বরে আমরা বলেছি ইয়াস মোহাম্মদাল্লা মুসলিমদেরকে বিজয় দেওয়ার জন্য বিশেষ কিছু অঞ্চলকে প্রস্তুত করছেন এবং হাদিসের আলোকে আমরা সেই অঞ্চলগুলোর সম্পর্কে আলোচনা করেছি এবং তিন নম্বরে আমরা উল্লেখ করেছি যদি আলমালহামা সময়টি একান্ত নিকটবর্তী হয়ে থাকে তাহলে পশ্চিমাদের অবস্থা কেমন হবে তাদের মধ্যে মৌলবাদী চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে ইসলাম এবং মুসলিমদের বিরোধিতা করার ক্ষেত্রে তারা হয়ে যাচ্ছে গোরা ধর্মাবলম্বী অথচ বাস্তবে তারা ধর্মের ধার দিয়ে যায় না সুতরাং তিন নম্বর পয়েন্টটি ছিল যে পশ্চিমা বিশ্বে মৌলবাদীদের উত্থান চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে এবং চার নম্বরে আমরা বলেছি যে উমাহকে বিজয় অর্জন করতে হবে অবশ্যই এমন কয়েকটি স্টেশন বা ধাপ অতিক্রম করতে হবে যেগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সুখালা অবশ্যই দেখে নেবেন এই উম্মার মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা কুফ্ফারদের সাথে শত্রুতা এবং সম্পর্ক ছেদ করেছে আল্লাহ বারা এবং এর মাধ্যমেই আল্লাহ এই উম্মাকে বিজয় দান করবেন এবং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি দেখা যায় এই এই বিষয়টা যেটা যে বর্তমানে আমরা মুসলিম উম্মায় একটি কঠিন সময় পার করছি একটি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এই বিষয়টা আমরা সবাই একবার বাক্যে স্বীকার করিনি কোনো অধিমত নেই কিন্তু যখনই সমাধানের বিষয় আসে যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি তখন দেখা যায় আমরা এক একজন এক এক ধরনের মন বক্তব্য উপস্থাপন করতে থাকি কাজেই আসুন যে সমাধানের উপায় কি এটা আলোচনা করার পূর্বে অন্তত একটি বিষয় একমত হওয়া যাক যে আমরা কোরআন এবং সুন্নাকে আমাদের সমাধান হিসেবে মেনে নেব যদি কোরআন এবং সুন্নাকে আমরা মেনে নিতে একমত হই তাহলে আমাদের মত এবং পথের কোনো পার্থক্য থাকার কথা নয় আসুন দেখা যাক এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ রাসুল মুহদাম তিনি কি নির্দেশনা দিয়েছেন তোমরা ইনা এক প্রকার অর্থনৈতিক লেনদেন ইনার পেছনে ছুটবে ব্যবসা বাণিজ্য ব্যস্ত হয়ে পড়বে আর ততক্ষণ তিনি এই লাঞ্ছনাকে তুলে নেবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের আসল দিনের দিকে ফিরে আসবে আল্লাহ রাসু সাল্লা এই হাজিসটির মাধ্যমে আমাদেরকে সমস্যা সমস্যায় পতিত হওয়ার কারণ এবং এই সমস্যা থেকে মুক্তির উপায় সুস্পষ্ট ভাবে আলোচনা করে দিয়েছেন কাজেই এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বসলে এক একজন সমাধান দিবেন এই সুযোগ না বরঞ্চ যারা আল্লাহ রসুল সাল্লাসমের কাছ থেকে সমাধানই যথেষ্ট কেন্লাহ রসুল্লাহাম সমস্যার কারণ হিসেবে কি বলেছেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন যখন আমরা ব্যবসা বাণিজ্য খামার গরু বাছু গবাদি পশু অর্থাৎ দুনিয়া কামে করা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ব এবং আল্লাহর পথে জিহাদ করা তখন আমাদের কপালে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল্লা সাল্লাম সমস্যার মূল কারণ হিসেবে বলেছেন ব্যবসা ব্যস্ত হয়ে পড়া খ্যাত খামার নিয়ে ব্যস্ত হয়ে পড়া শিল্প ইন্ডাস্ট্রি দুনিয়ার পেছনে ছোটা ছোট কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়া এবং আল্লাহর পথে জিহাদকে ছেড়ে দেওয়া এগুলোকে আল্লাহ বলেছেন যে সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এটাই এগুলোর কারণেই লাঞ্ছন আলোচনা তারা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্যাগুলোকে অনেকে বলছি এগুলি হচ্ছে সমাধানের উপায় আমাদেরকে আহ মতো তারা যেভাবে শিল্প কারখানা স্থাপন করেছে বিভিন্ন আধুনিক বিষয় উৎপাদন করছে ব্যবসা বাণিজ্য উন্নতি করেছে আমাদেরকে যদি আমরা সেভাবে উন্নত করতে পারি তাহলে আমরা সম্মান লাভ করবো অথচ বলেছেন যে এই বিষয়গুলো হচ্ছে সমস্যার সৃষ্টি হওয়ার মূল কারণ এবং অনেকে এটাও বলে থাকেন আসলে বর্তমানে অনেক কি আমরা বসবাস করছি গ্লোবাল ভিলেজ আসলে দিহাত করা যুগোপযোগী নয় বরং রাজনীতির মাধ্যমে কূটনীতির মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের এই বিষয়গুলো সমাধান করা উচিত ঠিক এটাই বলেছেন যখন তোমরা আল্লাহর পথে করে ছেড়ে দেবে তখন আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে এবং পত্রপত্রিকা পত্রিকা মিডিয়ার মাধ্যমে মুসলিম ভূমিগুলোতে একসিজীবীদের ব্যবসা বাণিজ্য প্রযুক্তি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতো তাহলে তারা দুনিয়ার অন্যান্য জাতিকে হারিয়ে দিতে পারত অথচ আসু সাল্লাম বলেছেন সমাধান কি যে ততক্ষণ পর্যন্ত তিনি অর্থাৎ আল্লাহ এই লাঞ্ছনাকে তুলে নেবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের আসল দিনের দিকে ফিরে আসবে দিনের দিকে ফিরে আসা এর অর্থটি দিনের দিকে ফেরত আসা বলতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসে কি বুঝিয়েছেন হাদিসের ব্যাখ্যা কারগণ তারা বলেছেন যে এখানে দিন অর্থটি জিহাদ কেননা জিহাদ পরিত্যাগ করার কারণেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারা লাঞ্ছনায় ভপমানের শিকার হবে এবং তিনি বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না এর দিকে দিনের দিকে ফিরে আসবে অর্থাৎ জিহাদের দিকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই লাঞ্ছনাকে উঠিয়ে নেবেন না এবং সালাফদের মধ্যে ইবনে রাজ আল হামি রে জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে খামার নিয়ে ব্যস্ত থাকা খামার বানানোর জন্য পাঠান না বরং যাদের খামার আছে তাদেরকে হত্যা করে খামার ছিনিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছেন এই বক্তব্যটি আমরা বুঝতে পারবের অংশটি থেকে যেখানে আমরা দেখতে পাই যে সিরিয়া সাম দেশ এবং জর্ডানের সেই উর্বর আবাদি জমিগুলো বিজয় করার ছেড়ে দিয়ে মারাত্মক এবং অপেক্ষা করতে থাকেন তখন সেই আবাদি জমির ফসলগুলো পেকে যাবে ফসল কাটার সময় হবে এবং যখন সেই ফসল কাটার সময় হয়ে গেল তখন তিনি আগুন লাগিয়ে সমস্ত খামার ফসল পুড়িয়ে দিলেন পরবর্তীতে সাহেব একরমদের মধ্যে কেউ কেউ যখন এ বিষয়ে আপত্তি করতে লাগলেন অভিযোগের সঙ্গে কথা বলছিলেন তখন দুনিয়া রাজিয়ান করা তুমি করা এগুলো নিয়ে ব্যস্ত থাকা এগুলো ইহুদি এবং কাজ কাজ কাজ তোমাদের হচ্ছে হচ্ছে মুসলিমদের আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর দিনকে প্রসার এবং প্রতিষ্ঠিত করা তোমরা এই চাষাবাদের দায়িত্ব ইহুদি এবং খ্রিস্টানদের উপর ছেড়ে দাও এবং আল্লাহর দিনের প্রসার এবং প্রতিষ্ঠার কাজে বের হয়ে পড়ো তারাই চাষাবাদ করে তোমাদেরকে খাওয়াবে খাজনা দিবে জিজিয়া দিবে খারজ দিবে এবং সেগুলো তোমরা খাবে তোমরা কি দেখো না যে তোমাদের নবী সাল্লাম তিনি কি বলেছেন আসে আমার বর্ষার নিচ থেকে অতএব যারা আমার বিরোধিতা করবে তাদের ভাগ্যে অপমান এবং লাঞ্ছনা অবধারিত মুসনাদে আহমদ হাদিস নম্বর পাঁচ হাজার আল্লাহ রাসুল রিজিক যদি গণিমতের মাধ্যমে আসে তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে সবচেয়ে উত্তম রিদিক সবচেয়ে উত্তম রিজিকগুলোর মধ্যে একটি এবং নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্য করা গবাদি পশু পালন করার মাধ্যমে রিজিক অর্জন করবেন তার থেকে গণিমতের মাধ্যমে পর্যন্ত রিজিক বহুগুণে উত্তম এবং কিছুদিন আগে সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দেখতে পাই যে যুদ্ধরত আল জাইশ ইসলামী সেখানকার একজন মুজাহিদকে একটি প্রশ্ন করা হয়েছিল সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের অর্থনৈতিক উৎস কি তিনি বলেছিলেন আমাদের অর্থনৈতিক উৎস হচ্ছে গনিমত তবে মুসলিমরা যদি আমাদেরকে কোন সাহায্যে থাকি এবং তারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা গ্রহণ করেন না তারা জিহাদের অর্থের চাহিদা এই প্রয়োজন পূরণ করে থাকেন গনিমতের মাধ্যমে সুতরাং আমাদের আলোচনায় সব শেষে এসে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উম্মতের যাবতীয় সমস্যার একমাত্র সমাধান হচ্ছে এই আমলটি পালন করতে শুরু করবে এই ইবাদা যখন তারা সঠিকভাবে আরম্ভ করা শুরু করবে এবং এর পথে উম্ম অটল অবিচল দাঁড়িয়ে যাবে তখন তাদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং জিহাদের এই বিষয়টি আমরা দেখতে পাই একটি পরিহাসের মতো মানুষ কেন জিহাদকে ভয় পায় কেন তারা এই আমলটি থেকে ইবাদত থেকে পিছু হটে থাকে এর কারণ হচ্ছে তারা মনে করে থাকে যে জিহাদ করতে গেলে জানের ক্ষতি হতে পারে আমার সম্পদের ক্ষতি হতে পারে কিন্তু বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই উম্মাহ যখন আল্লাহর আস্তে জিহাদ করেছে সেই সময়ে উম্মা সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ছিল এবং সেই সময়ে তারা সবচেয়ে সংখ্যায় কম নিহত হয়েছে অথচ অন্যান্য সময়ে যখন উম্মাহ জিহাদকে পরিত্যাগ করেছে তখন শত্রুরায় সে মুসলিমদের ভূমিতে লাখে লাখে মানুষকে হত্যা করেছে এবং আমরা যদি একটি কাগজে কলমে গ্রাফ আঁকি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাব উম্মাহ যখন আল্লাহর পথে জিহাদ করেছে তখন এই উম্মা সবচেয়ে সম্প্রচার অবস্থায় ছিল আর যখন উম্মা যেই সময়ে যে যুগে আল্লাহ পথে জিহাদ দিয়েছে সেই সময় তারা সবচেয়ে দরিদ্র ইসলামিক রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ব্যবস্থা যেটা তার জনগণের উপরে মুসলিম জনগণের উপরে কোন ধরনের ট্যাক্স আরোপ করে না তাহলে কিভাবে তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে অর্থে বিভিন্ন উৎস রয়েছে জাকাত এবং জাকাত ছাড়াও ইসলামী রাষ্ট্রের রাজস্ব বাধান করবে খারাজ ভূমির মুসলিমদেরকে প্রদান করতে হবে গণিমত যুদ্ধের সম্পদ এবং ফাই এবং এই সমস্ত উপার্জন গুলো সবগুলোর মূল উৎস হচ্ছে জিহাদ ফিসাবদিল্লা অথচ বর্তমানে মুসলিম জিহাদ ফিসাবদিল্লা কে ছেড়ে দিয়েছে এবং এর পরিণামে সরকারগুলো তাদের জনগণের উপরে তারা অভিশপ্ত মাল উন সুতরাং এই উমার যাবতীয় সমস্যার একমাত্র সমাধান হচ্ছে দিনের দিকে ফিরে আসা যার অর্থ জিহাদের দিকে ফিরে আসা এবং এই হাদিসটির মর্ম যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের উচিত এই ব্যাপারের দৃঢ় প্রত্যয় নিয়ে সমাধানের পথে এগিয়ে যাওয়া রসম আমাদের সবাইকে কবুল করুন আমি আল্লাহ